الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسرواجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدل للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رجقناهم انفقون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 আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম সৃষ্টি হিসাবে তো এই মানুষ আল্লাহ সুবাহন আহতলাকে অস্বীকার করেছে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কোনো জীবজগৎ কোনো জলজগৎ আল্লাহ সুবাহন আহতলাকে অস্বীকার করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না বরং আল্লাহ বলে দিয়েছেন জড়কিছু প্রাণী জগতের সমস্ত সবকিছু আল্লাহ রব আলিনের আনুগত্য করে নিয়েছে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বেচ্ছায় হোক ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক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 জেলখানার বিভিন্ন ধরনের শাস্তি সে ভোগ করেছে কিন্তু যারা আমরা যাইনি কখনো যারা আমরা এটা দেখিনি কখনো তারা কি বলবো যে না জেলখানার ভিতরে শাস্তি সব ভুল যেহেতু এটা দেখা যাচ্ছে না আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি না কোনোদিন সেটা বেলা অসঙ্গত হবে না কোনো বুদ্ধিমান বিবেচক মানুষ এটা পাগলের প্রলাপ হিসাবে গ্রহণ করবে সুতরাং আখ জীবন সেটা আমরা দেখিনি तई बोले कि शिखे अस्वीकार करब से शांति अथवा शास्ती अल्लाह जाना सृष्टि रेखेल शांति आश्रम आज जहाान न सृष्टि से दीबें देखनी शुद्ध ये अजुहते कैम करास करगल प्रलाप होना तुल्तिक हो गलो जरा विश्वास करलो ना तेज ग्रुप এরা কাফেরদের একটা গ্রুপ মুশরিক যারা তারাও কাফেরদের একটা গ্রুপ আর আল্লাহকে যারা অস্বীকার করে একেবারেই কোনো কিছু করল না কোনো ধর্মের প্রতি অনুরাগী হলো না তারাও একটা গ্রুপ পক্ষান্তরে যারা মোমেন আল্লাহকে বিশ্বাস করেছে এরা আরেকটি গোষ্ঠী যারা আল্লাহ মালাইকা ফেরেস্তা যারা রসুল যারা কিতাব যারা আখেরাত এবং্যের ভালোটা পক্ষ থেকে আসে বিশ্বাস করে নিয়েছে তারাই হচ্ছে করেছেন তোমরা যখন ইসলামকে কবুল করলে তোমরা যখন আল্লাহ সুবাহ দান করলে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 কোনো টেস্টামেন্ট বিশ্বাস করে কেউ অন্য একটা টেস্টামেন্ট বিশ্বাস করে কিন্তু কোরআন যে ভাষায় যে যে বর্ণে যেভাবে হয়েছিল সেভাবেই সেভাবে সংরক্ষিত হয়েছে এটা হচ্ছে কোরআনুল করিমের একটি বিশেষ মজে যা আজ পর্যন্ত আল্লাহ সুবাহ কোরআনকে যে সংরক্ষণ করেছেন এটা তার জাঞ্জল্যমান একটি প্রমাণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা স্পষ্টতই দেখতে পাই যে মোহাম্মদ রসুল্লাহ হয়েছিল সেই সময়ের বাংলাদেশের পণ্ড কুটিরের মধ্যে আজকে বিশ্বের কোনো একটি দেশের একটি লাইব্রেরিতে সংরক্ষিত কোরআনুল করিমের ভাষা বর্ণ ছন্দ সবকিছু একীভূত হচ্ছে একই রকম হচ্ছে কোন রকমের ব্যথ্যায় সেখানে পরিলক্ষিত হয় না এটা নিঃসন্দেহে কোরআনুল করিমের পিউরিটি এবং অ্যাকুরিটিকে প্রমাণ করে শুধু প্রমাণ করে না চ্যালেঞ্জের সাথে প্রমাণ করতে সক্ষম হয়েছে খালিল্লাহ তাই আমাদের বিশ্বাস করতে হবে যে কোরআন না সাথে সাথে অন্যান্য অন্য কেতাবের যে সমস্ত হুকুম ছিল সেগুলো রহিত হয়ে গিয়েছে একমাত্র এখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লিমসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দান করতে হবে এবং কোরআনুল করিমকেই সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কে তা হিসাবে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আত্মনিবেদন করতে হবে এর কাছে তবেই আমরা মুসলিম হিসেবে আত্ম লাভ করতে পারবো আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারব তাহলে আসুন বলছিলাম যে সারা বিশ্বে মানুষ দুটি গোত্রে বিভক্ত হয়েছে দুটি মতাদর্শে তারা বিভক্ত হয়ে গিয়েছে একটি হচ্ছে মুসলিম আর একদল হলো কাফের যারা মুসলিম তাদের সম্পর্কেই আজকে আমাদের বক্তব্য বা আমাদের কথা মুসলিম প্রিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলছেন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 আপনাদের কাছ থেকে সমন সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি ধারাবাহিক দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य ताला देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश सा�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 स्वास्थ्य और अवसर अनुग्रह मानूष अवहेला सप्तम खंड मन गणन अध्याय हादिर संख्या छ हजार चार सौ बारो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 শ্রোতা <appetizer> <retwater> <opktor>: বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যে আলোচনা আপনাদের সামনে চলছিল তা হল যে আল্লাহ সুবাহ আল্লাহ বললেন যে একজন মোমেন আর একজন মোমেনের ভাই যদি তোমাদের ভিতরে কোনো রকমের বিরোধ সূচিত হয় কোনো রকমের ঝগড়াঝাটি হয় লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তোমরা কি করে দাও মীমাংসা করে দাও তাদের মাসখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আবার যাতে ফিরে আসে সে ব্যাপারে তোমরা সচেষ্ট হ তাহলে এটা মুসলিমের একটি বৈশিষ্ট্য এটা হাদিচে আলোচিত একটি বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ মমেন বা ইনসানে কামেল হতে গেলে এ বৈশিষ্ট্যটা আমাদের মাসখানে কিন্তু পরিগ্রহ না করলে আমরা পূর্ণাঙ্গ মমেন হতে পারবো না আমাকে একজন মুসলিম হিসেবে।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 সমাদৃত হয় যেমন মানুষ আকৃতিগতভাবে ভাবে জন্মানোর পরেই তাকে মানুষ বলা হয় বটে কিন্তু মানবিক গুণাবলী অর্জন করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ বলছেন কোরআনুল এক জায়গাতে ংশ জিনের হিসাবে তাদেরকে বানিয়েছিহা কারণ আমি তাদের হৃদয় দিয়েছিলাম তা দিয়ে তারা উপলব্ধি করেনি ও আমি তাদের কি দিয়েছিলাম চোখ দিয়েছিলাম দর্শন শক্তি দান করেছিলাম তারা তা দিয়ে দেখেনি বলেছিলাম শ্রবণ ইন্দ্রিয় আমি তাদের কান দিয়েছিলাম সে কান দিয়ে তারা শ্রবণ করেনি কালে তারা চতুষ্পদ জন্তুর মতো বলে আদাল বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট চিন্তা করুন মানুষের আকৃতি নিয়ে আর কিছু বর্জন করতে হয় আল্লাহর ও যে কথা আমাদেরকে বলেছে কুরআল করিম সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব সেই বিষয়গুলো আমাদের মেনে নিতে হয় অবনত চিত্তে বিনা বাক্য তার উপরে মান আনতে হয় নিজের জীবনে তাহলেই আমরা মানুষ হিসাবে আল্লাহ পৃথিবীতে বহু জীব পাঠিয়েছেন তৈরি করেছেন তাদেরকে আল্লাহ এই পৃথিবীর মাঝখানে বসবাস করার সুযোগ দিয়েছেন আপনি দেখুন একটি বাঘের বাচ্চা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 मानुषर बाच्चा क्यों और किचुना हम मानूष हिसाब से गड़े उठे ना मानूष हिसाब से गलार जो देखें अहरह बोलते हमा तुम मानूष मा सतान के बोलो बाबा मानूष हित ऐले मे बाबा तरा मानूष हो शिक्षक छात्र के उपदेश दिए बोल बाबा मानूष हो क्यों को जीव जंतुर के बताते हलना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 আলাদা কিছু কোয়ালিটি বা কিছু গুনাগুন অর্জন করতে হয় আর এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত ওয়ের বিধান দেখুন কুরআনুল করিম এর প্রথম সুরাটা যদি আমরা লক্ষ্য করি সুরাতুল ফাতেহা এটা হচ্ছে মুখবন্ধ এটা হল ভূমিকা সুরাতুল ফাতেহার পরে আমরা প্রথম নম্বরে যে সুরাটি লক্ষ্য করবো সেটা হলো সুরাতুল বাকারা গরুর সুরা গাভী গাভি বা গরু এই ছোড়া দিয়ে আল্লাহ শুরু করেছেন আমরা সর্বশেষ সুরাটি যদি লক্ষ্য করি দেখব নাস, মানুষ সুরাত সর্বশেষ সুরাটির নাম হলো মানুষ প্রথম সুরাটির নাম হলো বাকারা গরু মনটাকে আমরা এই ব্যাপারে মনসংযোগের সাথে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে মানুষ আমি আকৃতিগতভাবে ভাবে জন্মগ্রহণ করার পর মানুষের কোয়ালিটি অর্জন করতে পারেনি এই গোটা কোরআন থেকে নাস পর্যন্ত যার ভূমিকা রয়েছে এটাই হচ্ছে মানুষ তৈরির সিলেবাস এই সিলেবাস যারা অধ্যয়ন করবে যারা অনুশীলন করবে তারাই মানুষ হয়ে যাবে যে কারণেই প্রথম সুরাটির নাম বাকারা হলো শেষ সুরাটির নাম নাস হলো মানুষের কোয়ালিটি মানুষের গুণাগুণ মানুষের মনুষ্যত্ব নিয়মাবলী যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাকে কাছে ফিরে আসতে হবে বলে দিলেন যে কোরআনুল করিম হেনবি আপনার কাছে আমি পাঠিয়ে দিলাম এটা মোত্তাকিদের জন্য হচ্ছে হেদায়েত পথ প্রদর্শক কোরআনের হেদায়ত ছাড়া কোনো মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারবে না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 আর একটা হচ্ছে হক উল্ল চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবাহার হক আল্লাহ হক সেটা আমাকে আদায় করতেই হবে প্রথম যে হক্তির কথা বললাম হকস নফসের হক আমার নফসের একটা চাহিদা রয়েছে আমি যত্র তত্র সে চাহিদা চরিতার্থ করতে পারি না। সেখানে আমার বৈধ কিছু ক্ষেত্র রয়েছে আবার অবৈধ কিছু ক্ষেত্র রয়েছে। আমার ক্ষেত্রের কিছু চাহিদা বা কিছু কামনা রয়েছে সে কামনাটা কেমন একটি নফস হিসাবে আমার প্রয়োজন কি আমার নিদ্রার প্রয়োজন রয়েছে আমার খাদ্য দ্রব্যের প্রয়োজন রয়েছে আমার বিনোদনের প্রয়োজন রয়েছে আমার অন্নবস্ত্রের প্রয়োজন রয়েছে আত্মার যে খোর কিন্তু বা বান্ধার একটি হক আমি রাত জাগবো কতক্ষণ আমি ঘুমাবো কতক্ষণ এর একটা রুটিন নির্ধারিত হতে হবে এজন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম এর কাছে তিনজন মানুষ এসেছিলেন এবাদাত বনযোগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবিতে ছিলেন না তার স্ত্রীদের কাছে জিজ্ঞেস করা হলো যখন তারা নবির এবাদাতের খবর দিলেন তখন তাদের কাছে এটা খুব কম মনে হলো তারা বলল এটা খুব কম কম এবাদত বললো এটা খুব কম কম এবাদাত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 যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিত কে প্রতিষ্ঠা করার জন্য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 दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान रान कह बुधवार प्रत आठा पुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 ট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অসন্তুষ্টি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 ण देखु परिणतीवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगे भी